আবু হুরাইরা রদাহ তালাহ্নতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন কুরাইশ আনসার জুহাইনা মুজায়না আসলাম গিফার এবং আফজা গোত্রগুলো আমার আপনজন আল্লাহ ও তার রসুল ছাড়া অন্য কেউ তাদের আপনজন নেই